উপস্থিত জমিন মুসলমানের উপরে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলোর মালিকানা একমাত্র আল্লাহ ঠিক কিনা হি হ্যাজ অ্যাপসলিউট পাওয়ার মহার আল্লাহর অফুরন্ত ক্ষমতা এটাই আমাদের ইমান এটাই আমাদের রাখি মানব দানব পশু পাখি হিতানুল বহুর সবগুলোকে রিজিক দেন একমাত্র আল্লাহ অফুরন্ত ক্ষমতা আল্লাহ মন্তা আল্লাহ যাকে সাহান ইজ্জত দেন যাকে সাহান করেন আল্লাহ যাকে বে ইজত করবেন তাকে ইজ্জত দেন কেউ নাই কেন একথা বুঝি না তুতিল যাকে চায় ক্ষমতার চেয়ারে বসান যাকে থেকে ধাক্কা মেরে ফেলে দেন মহান কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা ফারেক সুধা শিক্ষিত আধুনিক শিক্ষিত কম বেশি প্রত্যেকের মাথা হারাপ কম বেশি মাথার ভিতরে গোলমাল আই অনার্স বিএনার্স এম এতে ইকোন আছে তারা জানেন দুশো বছর আগে রবার্ট থমাস মেলটাস নামে এক লোক ক্রিস্টান একটা থিওরি দিল পপুলেশন এক্সপ্লোশন দুনিয়াতে মানুষ যদি বেশি হয় এমন একসামালে আসবে খাওয়ার জন্য বাদ পাওয়া যাবে না পান করার জন্য পানি পাওয়া যাবে না চুলা জালাবের জন্য লাখড়ি পাওয়া যাবে না পরীক্ষা প্রশ্ন আসে ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়ে রিকার্ডাসের জনসংখ্যা আমরা ১৯৭৫ ইংরেজিতে আই পাস করার সময় পড়ছি এখনো আছে মেলতাস বলে জমিন বাড়ে না মানুষ বাড়বে এক সময় এসে দেখা যাবে যে বাদ নাই হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে निर्धारित समय अंक कर प्रमाण कर देव अल्ला क्यों हम रिजिकर जिम्मेदारी आल्ला हाथ क्षमत मालिक जेमन आल्ला जिम्मेदारी আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত জামদার দাব বাতুনের বিরাটের শুধু প্রাণী নয় গাছ পালাও সমস্ত মহান আল্লাহ রিজিকের মালিক না আল্লাহ বলেন আমি রিজিক করে দিয়েছি তরকারি পাওয়া যাবে না পানি পাওয়া যাবে না সুলো জ্বালাবার জন্য লাখড়ি পাওয়া যাবে না আমি উদাহরণ দিয়ে বলি ফতিহাবাদ বাজারে যদি কারো একটা দোকান থাকে চট্টগ্রাম শহরে যদি একটা দোকান থাকে তিনি চেষ্টা করবেন পাঁচ বছরে যেন তার তিনটা দোকান হয় দোকান বেশি হলে লাভ এই যে সবুজ রঙের সিএনজি কারো যদি তিনি দশ বছরের চেষ্টা করবেন দুইটা যেনা যায় সিএনজি হলে সম্পদ দোকান হলে সম্পদ গরু যার আছে ছাগল যার আছে মুরগির ফার্ম জার আছে তিনি চাইবেন মুরগির সংখ্যা বৃদ্ধি হোক গরু অস্ট্রেলিয়ার গরু বৃদ্ধি হোক তিনি চাইবেন গরু সম্পদ ছাগল সম্পদ দোকান সম্পদ হালাস মানুষ কেন আপত হয়ে গেল এই অঙ্ক আমাদের বুঝে আসে না আমাদের মাথা খারাপ করে দিয়েছে মেলতাস। মখলুকাত মানুষ মানুষ সম্পদ না বিপদ হয়ে গেল তাকে বন্ধ করে দিতে হবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট দুইটার চাইতে বেশি নয় একটা হলে ভালো হয় আল্লাহ রসুল বলেন এমন পরিবার থেকে বিয়ে করো যেই পরিবারের মেয়েরা আল্লাহের সাথে শান সাহাবার সাথে না। আল্লাহ রসুলের সাথে সাহাবাদের শানের সাথে যেটা না আমরা সেটা প্রত্যাখ্যান করতে যে কোনো মুহুর্তে সম্মানিত হাজরিনের নামিখানা সিরিয়াখানায় গত বছর জলহস্ত একটা বাচ্চা দিল ও মা কি প্রস্তুতি জলহস্টার পেটে যখন বাচ্চা আসলো টেলিভিশনে দেখায় গরম পানি দিয়ে গোসল করায় তারপর সাংসিল দিয়ে গোসল করায় যেদিন বাচ্চা দিল সেদিন করেছি। জন্য আপনি দেখবেন এম এ পাস বিএারি পাস এম বিবি ডক্টরেট এল এল বিকিল এদের ছেলেপিলে কম একটা অথবা দুইটা মেলতাসের কথা মতো আমল করে বাচ্চা বেশি জন্মগ্রহণ করাই নাই হুজুরদের বাচ্চা বেশি হুজুরা হুজুর মানে আল্লাহ এবং একটা মারা গেছে তেরো মাস বয়সে মারা গেছে বাকি আছে ছয় জনের আমি এবং আমার বিবি আর যারা মেহমান আছে সবার রিজিক আসমান থেকে আল্লাহ দেন ওয়াজের মাধ্যমে দেন কলেজে পায়? দারুল মারিফে পড়ে এক ঘন্টা ওখানে পাই আগে দি আমি তোমাকে বাসিয়ে নেবো একদিনের জন্য পৃথিবীতে বাতের অভাব হবে না সম্মানিত হাজরিন মানুষের বাচ্চা দিনে খায় ফোর চার পাউন্ড দু কেজি জল হস্তির বাচ্চা একদিনে হায় একশো কেজি যে মানব সন্তান পৃথিবীতে পারে না মুলা, কাঁচামরিচ ধন্য পাতা সবগুলো উৎপাদন করে মানুষ হাতি গরু ছাগল বিলাই বিড়াল তেলা পোকা কিছু উৎপাদন করতে পারে না মানুষ একমাত্র ম্যান ইজ দি সম্মানিত হাজরিন উনিশশো পঞ্চাশ সনে সারা দুনিয়ায় মানুষ ছিল তিনশত পঞ্চাশ কোটি এই মুহূর্তে সারা দুনিয়ায় মানুষ আছে ছয়শত পঞ্চাশ কোটি দেশ আছে একশো पंचाश बस दुनिया मानुष बेड़े दुगुणिक खस्थार बेड़े तीन गुणा मानस बुण सरकार जो तथ्य अनुजाई दुनिया बड़े तीन गुण मानुष जो बाढ़ आल्ला पा खबारे सत बृद्धि পঞ্চাশ বছর আগে এই বাংলাদেশে ইরিদান, দান বড়ো দান হাইব্রিড ওয়ান হাইব্রিড টু এরকম কোন দান ছিল না এখন এমন দান মানুষের মগজ থেকে পাক বের করে দিয়েছেন এক কানিতে একশো তিরিশ শাড়ি করে দান হয় আগে ছিল আমাদের দেশে ছোট ছোট কলা একটা কেলা বাঙ্গালি কেলা সাপা কলা চিকন চিকন কলা এখন পানামা থেকে বীজ এসেছে মধ্য আমেরিকার পানামা থেকে লম্বা লম্বা সাগর কলার বীজ এসেছে একটা কলা খাত লম্বা সাইজ এত বড় নূতন ধরনের বীজ এসেছে বাংলায় লাল ধরনের কলা গাছ আগে বড়ই ছিল ছোট ছোট ছোট বড়ই কুল এখন নতুন বড়ইয়ের বীজ এসেছে থেকে তাই কুল আপেল কুল দশটা দিলে এক কেজি মানুষ যত বেশি বড়ই সাইজ মোটামোটা বড়ই আন্দোলার রাস্তায় হাঁটলে দেখবেন আমল কি এত বড় বড় আমলকি আপেল সাইজের আমুলো কি আমি জীবনে দেখি না এরকম আমলকিং কি মানুষ যখন বৃদ্ধি পায় আল্লাহ আল্লাপাক সাইজও বড় করে দিয়েছেন জমিনে আমরা বর্ডার দিয়েছি একটা নাম বাংলা এটা নাম পাকিস্তান একটার নাম বার্মা একটার নাম থাইল্যান্ড একটার নাম লাউস এটা নাম পাকিস্তান একটার নাম সৌদি আরেবিয়া আসমানের নিচে কোন বর্ডার নাই সূর্য একটা আসমান একটা আল্লাহ পাক এখন এই জামানাকে বলা হয় দি দিএ অফ গ্লোবালাইজেশন বিশ্বায়নের যুগ আমার যা আছে যেখানে নাই সেখানে দেব আমার নাই যেখানে আসে ওখান থেকে নামে ব্যবহার করব যেমন আনারস নারিকেল কাঁঠাল পৃথিবীর অন্য জায়গায় নাই পাকিস্তানে নাই ভারতে নাই দুবাইতে নাই আমিরাতে নাই আমাদের আনারস পাকিস্তানে যায় আমাদের আনারস ইন্ডিয়াতে যায় আমাদের দেশে কিছু জায়গায় মানুষ বেশি কিছু জায়গায় কম যেখানে কম বেশি জায়গায় আছে ওখান থেকে আসবে ম্যান পাওয়ার এক্সপোর্ট করে অর্থাৎ পৃথিবীতে মানুষ বেশি হয়ে গেলে বাতের অভাব হয়ে যাবে এটা বেইমানিকতা सम्मानित हजरिन कोटी मानुषे अतिरिक्त खबर दुनिया जमा एक जिन बात अभावर कुदरत सम्पर्क मेल तेनालीराम মেলতাসের মাথার ভিতরে ইমান বুকের ভিতরে ইমান না থাকার কারণে আল্লাহর অফুরন্ত ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে নাই কিন্তু আমাদের মাথা খারাপ করে দিয়েছে কুটি কুটি টাকার মালিক ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানের যথেষ্ট একটা মেয়ে মাত্র আর বেশি নেয় নাই ওইটাও দোতলা থেকে পড়ে মারা গেছে আল্লাহ বল ওইটাও আমি নিয়ে যাবো যা তুমি যখন কমিয়ে ফেলেছো আমি আরো কমাই দিলাম সলমান রহমানের একমাত্র মেয়ে দোতলা থেকে পড়ে মারা গেছে আর কোন সন্তান নাই আল্লাহর কুদরত সম্পর্কে আমরা না ওয়াকিফ টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল উঠেছে পপুলেশন এক্সপ্লোশন এশিয়ার তুলনায় ইউরোপের তুলনায় এশিয়া জনসংখ্যা বেশি এশিয়ার তুলনায় অস্ট্রেলিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা মানুষ বেশি অস্ট্রেলিয়া পূর্ব দিকে অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে আফ্রিকা পশ্চিম আমেরিকা এত বিপুল পড়ে আছে আদমাল থেকে আজ পর্যন্ত কোন মানুষের পা এরকম হাজার হাজার একর জমি এখনো বহু মানুষ দরকার দুনিয়ায় মেলতাস বলে মানুষের দরকার নাই আমি বলি আরো বেশি মানুষের দরকার বেশি অনাবাদী জায়গা আছে দুনিয়ায় আমাজন নদী ব্রাজিলের একটা বড় নদীর নাম আমাজন নদী নদীর দুই কিনারে গোটা দুনিয়াকে ভাগ করলে বিশ জমি আমাজন আছে। এমন গভীর জঙ্গল আদমালা ইসলাম থেকে আজ পর্যন্ত ওখানে মানুষ ঢুকে কোন জঙ্গল কাটে নাই এত জমি পরে আছে তিন ফসলি জমি খুব উর্বর দান দিলে দান হবে গম দিলে গম হবে কলা দিলে কলা হবে এরকম জমি হাজার হাজার সারা দুনিয়াকে বিশ ভাগ করলে বিশ ভাগ জমি আশি ভাগ জমি সারা দুনিয়ায় বিশ ভাগ জমি আমাজ কিনারে আমার দেশ পত্রিকায় গত পনেরো দিন আগে একটা আর্টিকেল উঠেছে আমাজন জঙ্গলের ভিতরে মানুষ ঢুকতে পারে না হেলিকপ্টার নিচে চালিয়ে দেখলো হাজার হাজার মানুষ উলঙ্গ বন্য মানুষ এদেরকে ইংরেজিতে বলে লতা পাতা এখানে দুই রানের মাঝখানে কিছু লতা পাতা মোটা হেলিকপ্টার বিশ ঘন্টা হেলিকপ্টার চালিয়ে জরিপ চালানো হলো তারা যখন নিচ দিয়ে যায় হেলিকপ্টার যখন নিচে দিয়ে যায় থেকে বন্য মানুষ প্রকার বন্য মানুষ আছে আমাজন জঙ্গলের ভিতরে এদের খাবার দেন আল্লাহ বেশি মোটা ওরা তো দেখে নাই ওরা নাই বনের ভিতরে থাকে বনের লতা পাতা খায় একটা দুইটা নয় হাজারে হাজার ব্রাজিলের জঙ্গলের ভিতরে বন্য মানুষ আছে বাষট্টি প্রকার ট্রাইব আছে কিছু বন্য মানুষকে ব্রাজিল ধরে নিয়ে এসেছে এখানে এনে লুঙ্গি পড়াই দিল শাড়ি পড়াই দিল সকালবেলা নাস্তা দুপুরবেলা বেলা বিরিয়ানি সন্ধ্যাবেলা ওভালটিন এগুলো তাঁতের পেটে সহ্য হয় না গালে গা এসে গেছে পরোটা গোস্ত ডিম খেতে খেতে গালে গা গরম পানি দিয়ে গোসল ঠান্ডা পানি দিয়ে গোসল শরীরে ফোসকা উঠে গেছে এই আবহাওয়ার সাথে তারা মেলেন আবার জঙ্গলের মধ্যে ঢুকে দিল তারা ভালো হয়ে গেল এদের রিসিক দেন আল্লাহ আমাজন জঙ্গলের ভিতরে বাষট্টি প্রকার বন্য মানুষকে রিজিক দেন আল্লাহ বঙ্গোপসাগরের কুটি কুটিস পৃথিবী তৈরির পর থেকে আজ পর্যন্ত কোন মানুষের পা পড়ে নাই আরো মানুষ দরকার আমেরিকায় দুই কোটি ৫০ লক্ষ একর জমির খাদ্য গম আলু, লাগে। তাদের মিটানোর পরে বিদেশে রপ্তানি করা যায় খাবার। কে বলে পৃথিবীতে খাবারের অভাব একদিনের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর মখলুকের জন্য খাবারের অভাব হবে না আল্লাহ মানুষ তৈরি করবেন ভাত দিতে পারবেন না এরকম নাকেশ খোদা আমাদের নয় মানুষ বানাবেন ভদ দিতে পারবেন না পানি দিতে পারবেন না এটা অসম্ভব কথা এটা আল্লাহের খেলাফ কথা আমাদের মাথা খারাপ করে দিয়েছে আমাদের করা দরকার যারা বাচ্চা বন্ধ করে দিয়েছে দুইটার পর আবার চালু করে দিতে হবে না হলে আল্লাহ নারায় হয়ে যাবেন মেলতাস বলেছে পানি পাওয়া যাবে না মানুষ যদি বেশি হয় নলকূপ টিপতে টিপতে নলকূপের ফিল্টে ছিঁড়ে যাবে পুকুরের পানি নষ্ট করে ফেলবে খালের পানি বরবাদ হয়ে যাবে না খেয়ে মারা মানুষের সেনাবাহিনীর থেকে মেশিন ঢুকে দেন প্রতি ঘন্টায় বিশ হাজার লিটার মিঠা পানি বের করে দিবে এরকম মেশিন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আছে লবণ আলাদা হয়ে যাবে কাদা আলাদা হয়ে যাবে মিষ্টি পানি বের হবে প্রতি ঘন্টায় হাজার লিটার সাগরের তলায় যতদিন পানি আছে পৃথিবীর পুকে মিঠা পানির অভাব হবে না উত্তর মেরুতে পৃথিবীর উত্তর কোনায় বরফের দেশ বরফ বড় বরফ পাহাড় বরফ বিজ্ঞানীগল বলছেন বরফের নিচে বিপুল পরিমাণ কয়লা পাথুরি কয়লা জমা হয়ে আছে ডেপোজিট করে দিয়েছেন দুনিয়াতে যদি লাখড়ি কাঠ বন্ধ হয়ে যায় বরফের নিচ থেকে কয়লা উত্তোলন করা যাবে কয়লা কাঠের দারি শক্তিটুকু আছে কয়লা দিলে কয়লার দারি শক্তি গাছের তুলনায় বেশি এরকম বরফের নিচে কোটি কোটি টন আল্লাহ কয়লা রেখেছেন মেলতাস সেটা জানে না মেলতাস জানে না উত্তর মেরুর বরফের তলায় কুটি কুটি টন মেট্রিক টন কয়লা আছে কয়লা উত্তোলন শুরু হয়ে যাবে পঞ্চাশ বছর আগে নাই আমরা ৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তলায় গ্যাস হরিপুর সিলেটের তিতাস কুমিল্লার আমেরিকার নাসা থেকে বাংলাদেশের ফটো তুলে বলা হলো বাংলাদেশ তেল এবং গ্যাসের উপর বাড়ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি মানুষ ডবল হয় একদিনের জন্য বাংলাদেশে বাতের অভাব হবে না সম্মানিত নাম করা হাউ মেনি বেবি আর টু মেনি দুনিয়াতে কত নতুন বাচ্চা জন্মগ্রহণ করলে বেশি হবে হাউ মেনি আর টু মেনি দুনিয়াতে কত নতুন বাচ্চা আসলে বেশি বাচ্চা হবে তিনি বলেন বাচ্চা যত আসুক এখন যা আছে তার একশো গুণ যদি বেশি হয় একদিনের জন্য বাচ্চা বেশি হবে না বাতের দুধের অভাব হবে না বাচ্চা যদি বেশি জন্মগ্রহণ করে আমরা এখন দুইটা করে বা একটা করে বাচ্চা নি দশটা করে যদি আমাদের অ্যাভারেজ বাচ্চা হয় একদিনের জন্য বাতের অভাব হবে না পানির অভাব হবে না কেন আমাদের পাশে বার্মা বার্মা থেকে বহু বড় কানাডা বার্মার জনসংখ্যা পাঁচ কোটি কানাডার জনসংখ্যা তিন কোটি কানাডায় মানুষ নাই মাইলের পর মানুষ নাই কানাডা প্রতি বছর দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বিছে তাদের দেশে নিয়ে যা ভাই আমাদের দেশে আসো একটাও একটা দোকান দাও একটা স্কুল দাও একটা ঘরবান জমে আবাদ হোক কানাডায় হাজার মাইল জায়গা অনাবাদি পড়ে আছে প্রতি বছর দুই লক্ষ পঞ্চাশ হাজার অভিবাসী ইমিগ্রেন্টসদেরকে বিছে দিয়ে কানাডার গভর্নমেন্ট কানাডা নিয়ে যায় তো পৃথিবীর তো মানুষের এখনো অভাব পৃথিবীতে মানুষ নয় মানুষ কম পৃথিবীতে আরো মানুষ দরকার মেলতাস বলে দুশো বছর আগে বলছে যেমন এক যেমন আসবে মানুষ বেশি হয়ে না খেয়ে মারা যাবে এই যে পৃথিবী পৃথিবী নামক গ্রহ এটা সূর্যের গ্রহ চন্দ্র পৃথিবীর উপগ্রহ আরো গ্রহ আছে ন্যাপসুন প্লুটু মঙ্গল বৃহস্পতি শুক্র এগুলো পৃথিবী আরো গ্রহ আল্লাহ পাক কোরআনেও বলেছেন বিজ্ঞানীরাও বলছেন আল বসু উন পৃথিবীর দিন দিন বড় হয় মহাশূন্যের মাঝে দি ইউনিভার্স ইস গ্রেজ পৃথিবী দিন দিন বড় হচ্ছে কত করে বড় হয় এক দিনে ২৪ ঘন্টায় ৫০ কিলোমিটার করে বড় হয় এই যে পঞ্চাশ কিলোমিটার করে বড় হয় কেমন পর্যন্ত বড় হতে থাকবে পৃথিবী সমুদ্র দিয়ে বড় হবে বালির বালিশ্বর দিয়ে বড় হবে পৃথিবী অ্যাভারাইজে বড় হবে কোরআন শরীফও বলছে বিজ্ঞানীও বলছেন কেয়ামতের আগে পৃথিবী ছোট হয়ে যাবে তারপর আল্লাহ পাক ক্ষয় করে দিবেন। জানে না যে বড় হবে মানুষ যত হোক এই পৃথিবীর ভিতরে জাগা হয়ে যাবে আমি উদাহরণ দিয়ে বলি কন্ট্রাসেপটিভ ব্যবহার করার ফলে ঔষধ ব্যবহার করার ফলে আমরা বাচ্চা কম নেই মানুষ একমাত্র বাচ্চা কম নেয় শিয়াল কম নেয় না সুগর কম নেয় না হাতি কম নেয় না বিড়াল কম নেয় না মানুষ না জন্ম নিয়ন্ত্রণ করে ট্যাবলেট কন্ডম এই সেই ওষুধ টষুধ ব্যবহার করে বাচ্চা কম বাচ্চা কম নেওয়ার প্রবণতা পৃথিবীর কোন প্রাণীর নাই। জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে হাতি তারা তো ট্যাবলেট ব্যবহার করে না এই থিওরি কোন ইমানদার মানতে পারে না সম্মানিত হাজরিন অস্ট্রেলিয়া মহাদেশ জাগা পড়ে আছে মাইলের পর মাইল মানুষ আছে দুই কোটি আর জাপানের রাজধানী টুকিও শহরে মানুষ আছে তিন কোটি পুরো জাপানে মানুষ আছে তেরো কোটি বিশাল জাপান ওসাকা এ সমস্ত এলাকায় মানুষ আছে তেরো কোটি রাজধানী টুকিয়ে শহরে মানুষ আছে তিন কোটি আর অস্ট্রেলিয়া পুরো মহাদেশে মানুষ আছে দু কোটি তাহলে তো পৃথিবীতে আরো মানুষের দরকার অস্ট্রেলিয়া মানুষ নিয়ে যাচ্ছে ভাই আমার দেশে আসো একটু ব্যবসা বাণিজ্য দোকানদার দর বাঁধো আমাদের বাত্রিশ লোক আদার। দেশাদার হয়ে গেছে আমেরিকার মতো দেশে মানুষ নাই প্রতি বছর এখন তো লটারি টেন টু থাউজেন্ড জন্য মানুষ নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকা আমেরিকা বিশাল দেশ একটা মহাদেশ উত্তর আমেরিকা শুধু আলবাম অঙ্গরাজ্য বাংলাদেশের সমান বন্য হাজার বর্গমাইল বাংলাদেশ হাজার বর্গমাইল এই একেবারে মিসিসিপি থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি মানুষ বেশি কোনদিন মানুষ বেশি হবে না একটা ব্যালেন্স আছে কিছু মানুষ মারা যায় কিছু ভূমিকম্পে মারা যায় কিছু মহামারীতে মারা যায় কিছু প্রাকৃতিক নিয়মে মারা যায় কিছু মানুষ জন্ম সবগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করেন আমার এখানে চিন্তা করার কোন প্রয়োজন নাই আর্জেন্টিনা? দেশ। এদিকে দেশেন্টিনা মাইল এক বর্গ মাইলের ভিতরে মানুষ আছে মাত্র আঠারো জন মানুষ নাই আঠারো জন এক মাইলের এক বর্গ মাইলের ভিতরে মানুষ আছে আঠারো জন আর্জেন্টিনা মানুষ নাই বাংলাদেশ সমান পঞ্চাশটা বাংলাদেশ মিহিগেনি গাছের বাগান আছে ব্রাজিলের প্যাটের ভিতরে তারপরে এমন কোন দেশ নাই যে দেশে বাঙালি নাই স্কিল হ্যান্ড নন স্কিল হ্যান্ড যারা কাজ জানে হাতের তারা কাজ দিয়ে করে যারা মেধা আছে মেধা দিয়ে করে সৌদি আরব থেকে শুরু করে কুড়িয়ে পর্যন্ত সিউল পর্যন্ত সব জায়গায় বাঙালি আছে পরে তাহলে একজন আলেম একজন হাফেজ একজন কারি একজন বিজ্ঞানী একজন সেনাবাহিনী প্রধানের আগমন থেকে দুনিয়া বঞ্চিত হয়ে গেল যদি আমি দরজা বন্ধ করে দিই আপনারা জানেন চট্টগ্রামে टा तर শ্রমিক বাংলাদেশি আমাদের তো আরো মানুষ দরকার যা আছে তার মানুষ দরকার মানুষ যদি ডবল হয় এখন পনেরো কোটি আছে তিরিশ কোটি মানুষ যদি হয় এক একদিনের জন্য বাংলাদেশে বাতের অভাব না সম্মানিত হাজরিন উদ্ভাবনী শক্তি আছে মানুষের মাথার ভিতরে অসাধারণ কথা এবং হ্যাঁ সরিয়ে দেটা এজাজত আছে কারো যদি বিবি অসুস্থ হন জরাই সমস্যা আছে ডাক্তার যদি বলে বারবার ঘন ঘন বাচ্চা নিলে আপনার বিবি জীবনের আশঙ্কা আছে তাহলে আপনি বাচ্চা কম অপারেশন পেট ক্যাটে যাদের বাচ্চা নিতে হয় দুইটার সাইতে বেশি তারা নিতে পারেন না এর বেশি নিতে গেলে মা মারা যাবেন অথবা যাদের হাই ডায়াবেটিস অথবা যাদের হাই ব্লাড প্রেশার তারাও বাচ্চা কম নেবেন যাদের হৃদরোগ তারাও বাচ্চা কম নেবেন মায়ের শরীরের দিকে খেয়াল রেখেই বাচ্চা নিতে হবে যাদের স্বাস্থ্য বলা মাও স্বাস্থ্য বলা বাবার শুধু খাওয়াতে পারবো না এই আন্দাজে যদি কেউ বাচ্চা বন্ধ করে দেন আল্লাহর মাঠে জবাব দিতে হবে। আল্লাহ দেখা ইমলাক আল্লাহ বলেন খাওয়াতে পারবে না মনে করে বাচ্চাদের হত্যা করবে না হত্যা না নাহানো ইয়া নজাহ তোমাকেও রিজিক দি তোমার বিবি কেও দি তোমার বিবির পেট থেকে যা বাচ্চা আসবে তাকে আমি রিজিক দিই রিজিকের জিম্মা দেয় আল্লাহর হাতে আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলি বাংলাদেশে কোনো কারণে যদি বাতের অভাব হয় পানির অভাব হয় গাছের অভাব হয় আমার সভা কি বান আল্লাহ পাক আসমান থেকে রেডিমেড খাবার দেবেন বাংলাদেশিদের অতীতের ইতিহাস তা প্রমাণ করে আল্লাহ রিজিক পারবেন না মানুষ বানাবেন রিজিক দিতে না এটা আল্লাহর কুদরতের ইনসাফের খেলাফ রোহল মানি তফসিরা আছে একথা আল্লাহ রসুল বিশ্বাস করতেন একথা সাহাবাহিক বিশ্বাস করেছেন হাজার বছর ধরে মুসলমানরা বিশ্বাস করি সম্মানিতা আছে কোনো বাচ্চা জগন্মায়ের পেটে জন্ম নেই আল্লাহ মাকিন। আল্লাহ বলেন আমি মানে রাহেম জনাই আমি যখন মায়ের জরাই বীর্য ঢুকাই এরপরে হাড্ডির উপর গোস্ত ছড়াই দিই হালকা না এরপরে মানুষ বানাই প্রসেস আছে এটাকে ইংরেজিতে বলে থিউরি অফলজি ডাক্তারি বিজ্ঞান আবিষ্কার হওয়ার দেড় হাজার বছর আগে আল্লাহ পাক করি অফলজি বর্ণনা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাচ্চা যখন মায়ের পেটে আসে বীর্য একজন আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ অমুক দেশের অমুক গ্রামে অমুক মায়ের পেটে বীর্য আপনার মুরজি বলুন মনসা বলুন আল্লাহ যদি বলেন এ বাচ্চা আসুক আমি চাই না তখন রক্তের দলা। মরা বাচ্চা অসম্পূর্ণ বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এটাকে আরবি বলে স্থাপ ইংরেজিতে বলে বাংলাতে বলে গর্ভপাত গর্বপাত হয়ে যাবে আর আল্লাহ যদি বলেন হ্যাঁ আমি চাই আমি তার কাছ থেকে বলবেন আল্লাহ আপনি বলুন ছেলে হবে না মেয়ে হবে নাকার হবে না বদকার হবে দুনিয়াতে কত রিজিক পাবে হোস করবেন কিনা বলুন আমি লিখেনি আমাদের খাবার আমাদের মায়ের পেটে ফেরেস্তারা লিখে দিয়েছেন অতএব দুনিয়াতে আসার পরে বাতের অভাব হবে কোন বিশ্বাস করতে পারি না সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজের সংখ্যা তেত্রিশ সবাই রাজা রাজা ফাইসল ইবন আব্দুল আজিজ খালিদ ইবন আব্দুল আজিজ ফাহাদ ইবনে আব্দুল আজিজ আবদুল্লা ইবন আব্দুল আজিজ সুলতান ইবনে আব্দুল আজিজ ও আল্লাহ মানুষ বেশি হয়ে গেলে ভাত খাওয়াতে বরমনা এজন্য জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এটি ইমানদারের কথা নয় আমি অন্ততকে সেটা বুঝি বাংলা সাহিত্যের অভিসংবাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য গল্প কবিতা নাটক একাঙ্ক্ষিকা সাহিত্য সমালোচনা ছোট গল্প উপন্যাস চিত্র বাংলা সাহিত্যের প্রতিটি ব্রাঞ্চে প্রতিটি শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবিস্মরণীয় অবদান চোদ্দ নম্বরের ছেলে রবীন্দ্রনাথ বা বাবার চোদ্দ নম্বরের ছেলে রবীন্দ্রনাথের মা বাবা যদি ছেলে হোক মেয়ে হোক দুটা সন্তানের পরে তালা মারি দিতেন বাংলা বাংলা বাংলা ভাষা ভাষী রবীন্দ্রনাথের অফুরন্ত মেধা থেকে আমরা মাহরুম থেকে যেতাম ডক্টর এই জামানার ইসলামের মোবাল্লের বোম্বাই মকারণে তোলা দিয়ান মাহেরো মকারণে তুলা দিয়ান সমস্ত ধর্মের উপর তার তুলনামূলক ধর্মতত্ত্বের উপর তার জ্ঞান আছে অফুরন্ত জ্ঞানিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সব ধর্মের তার পড়াশোনা আছে পৃথিবীর বহু দেশে বক্তৃতা করেন ইংরেজিতে অথবা উর্দুতে অথবা হিন্দিতে যে কোনো প্রশ্ন যে কোনো ধর্মের লোক যদি করে পৃষ্ঠ বলে তিনি বলে দিতে পারেন পিস টিভিতে কিউ টিভিতে ডক্টর জাকির নায়ক মা বাবার বারো নম্বরের ছেলে আমরা তো জানি না আমার প্রথম ছেলে জ্ঞানী হবেন প্রতিভাবান হবেন না আমার শেষের ছেলে প্রতিভাবান হবেন আমি জানি না আমার কমেল আল্লাহ পাক জানেন অতএব আসুন আমরা তবা করি আমরা করি যে আল্লাহ বাচ্চা দিবেন সে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন এটা আমাদের অতীতে আগের জামানে আল্লাহ পাক আসমান থেকে খাবার দিয়েছেন আমরা ধরান শরীফ পড়েছি আমরা জানি বলে ইসরায়েলকে আল্লাহ পাক মুসালা ইসলামের উম্মত কে আসমান থেকে খানা দিয়েছেন কোনো ইসরায়েলের লোকরা ভালো নয় বেশি কথা বলে যে কোনো কথা বললে ওখানে বের করে মা আল্লাহ বল আমি তোমাদের শেষ করে দেব। আসমান থেকে আল্লাহ খাবার দিলেন্লা মন এবং সালান আমি আসমান থেকে একেবারে তৈরি রেডিমেড খাবার পাঠিয়েছেন সুলো হবে না সব খাবার আসমান থেকে মিহিদানার মত মিষ্টি পাটি বিছিয়ে দিলি সকাল বেলায় দেখা যায় পাটির উপর একেবারে বিপুল সংক মেহিতেনা আসমান থেকে পরে লাল হয়ে গেছে শুধু কুড়িয়ে ফেলা গরম গরম এক নম্বর সিরে আছে আল্লাহর কালাম আল্লাহ তার বন্ধ আসমান থেকে খাবার দিবেন যখন প্রয়োজন হয় তখন অফুরন্ত এটা আল্লাহ পাকির জিম্মদারি আল্লাহ পাকের হুকুমত তফদিনের হুকুমত দুনিয়ার উপর চলে কেন আমরা এটা বিশ্বাস করি না আমি খাওয়াই না আল্লাহ খাওয়ান, আমি আল্লাহ করেন আল্লাহই করেন। আল্লাহ গাছ রোপন করে দিয়ে এসেছি সেটা বড় করেছেন ফল দিয়েছেন ফুল দিয়েছেন আল মহান আল্লাহ কিছুদিন এভাবে তারা খেলো আসপানি খাবার পাখির গোষ্ঠ তো মিহিদেলার মতো লাল মিষ্টি কিছুদিন খাওয়ার পরে বলে তো জাতিক পালন নয় দুষ্ট জাতি। আমাদের এই মিষ্টি কাকড়ি তফসানিতে আছে। আমি ভারতের কানপুরে গিয়ে কাঁকড়ি খাইছি একটা ক্ষীরের মতো ক্ষীরে খেতে চাই আদা ডাইল সবজি খেতে চাই আল্লাহ বলে আসমান থেকে মেহিদে না পাঠাই আসমান থেকে পাখির গোস্ত বুন দিয়ে পাঠায় একেবারে গরম গরম গরমবেলা উঠে গাছের উপর সাদের উপর হাজার হাজার পাখি বুনা গরম না খেয়ে ক্ষীরা খেতে চাও ডাইল খেতে চাও সবজি খেতে চাও বা খিচাই হা বা ফুমি হা বা আদাসি হা বা বসেলি হা তোমরা কোন ধরনের মানুষ বলো না আমরা এক খাবার বেশি দিন আমরা খাবো না আমরা এগুলো খেতে চাই আল্লাহ বলেন তাহলে ঠিক আছে আমি নাঙ্গল জল দিলাম তোমরা চাষবাস করে খাও लग आज शास्बेते जबाना आसमान तयी खबर दीना एक दिन पृथ्वी तबार अभा जो बाच्चा सब रिजिक आल्ला पाक द আছে বিশ্ববিখ্যাত যে সমস্ত সবগুলো হানফি নয় মজাহ কিন্তু মালিকি আমরা যে বাইহাকি শরী পড়ি দালাইল নবুব म सल्लास्लमर जमाना इसलमर दावते तबलिक लोहित सागर परमन देशे चले गल यमान मुसलमान गलो यमीश मानस ख्रीटान अल अशारो তিনশো জন মানুষের মুসলমান হয়ে গেল ছোট বাচ্চাও আছে বুড়োও আছে মেয়েও আছে তারা যখন নামাজ পড়তে যায় মশফরা করে এ দেশে বোধহয় থাকা যাবে না ইমান আমল নিয়ে এদেশে থাকা যাবে না আমরা হিজরত করে চলে যাই মুদিনা চলে গেল জন একেবারে গাঠি পুচকা বেঁধে মদিনা চলে গেলো বিশ্ব নবী হাত মোলাম্বিয়া সৈয়দুলপুর সালে সাথে দেখা হলো আল্লাহ রসুল বলেন এখান থেকে দশ মাইল দূরে জায়গা ঠিক করে দিলাম বাগানের তাবু ওখানে থাকো ইমান আমল করো। দুরস্ত এগুলো শিখো কোন মুসিবতে পড়লেই আমার কাছে আসবে কিছুদিন পর ইমনে লোক যায় টাকা পয়সা নিয়ে আসে তাদের জায়গা জমিন আছে টাকা পয়সা নিয়ে আসে তারা এখানে ইমান আমলের মেহনত করে এক সময় আগামীকাল দুপুরের খাবার নাই রাতারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে লোক আসবে আগামীকাল দুপুরের খাবার নাই আল্লাহ আল্লাহ রিজিক দেন কোন সময় যদি রিজিকের অভাব হয় আল্লাহ রসুল বলেন দোয়া করো আল্লাহর কাছে চাও আল্লাহ রিসি সুল হেনা ফিনা বিয়ে করে আল্লাহর কাছে বিয়ে করে আল্লাহর কাছে রিজিক চাও রিজিক ফারাগত হয়ে যাবে তারা কাঁদুক রহমতের দরিয়ায় মৌ জুটুক আল্লাহ রিজিক নামিয়ে দিবেন বেহিস বেহিস পরামর্শ মতে আব্দুল্লাহ সকাল বেলা আল্লাহ রসুলের কাছে গেলেন কিছু আটা মূলা বেগুন তরকারি নিয়ে আসবেন এক লোক আল্লাহ রসুলের দরবারে গেলেন মদিনায় যেতে যেতে ষাটটা বেজে গেল দশ মাইল বিশ্ব নবী রহমতুল সর্বলম সাল ফজরের নামাজ পড়ে নিজের হুজরা শরীফে কোরআন শরীফ তালাওয়াত দরজার কিনে এসে দাঁড়িয়ে আল্লাহ রসুলের জবানের মুবারক তাকে সুরঈ হুদ এর তালাওয়াত শুনছেন ছ নম্বর আয়াত যখন আসলো আল্লাহ রসুল কোরআন শরীফের আয়াত করলেন ওমা মিন দা বাতিনিস দুনিয়ার সমস্ত জানদারের রিজিক আল্লাহ বলেন আমি প্রদান করে তাকে এনেছি মুখ দিয়ে রিজিক আল্লাহ দেন তো আমিও তো জানদার আমি তো ভালো জানদার কুত্তার চাইতি বিড়ালের চাইতি তেলা পোকার চাইতি ইন্দুরের আমি ভালো জানদার তো আমার রিজিক তো আল্লাহ দেওয়ার কথা কথা মতে দেখি तरकारना अबदुल्लाशारी अब शु आता सबा के जान दबारसते বলার দরকার কি দেখিনা আল্লাহ রিজিক দেন কিনা পরে দেখা যাবে না হলে তো নাই বা খেলাম সবাইকে এসে বললো আব শিরু আতা বলে হাহাবিয় একটা বাজে আসে না দুইটা বাজে আসে না আড়াইটা বাজে আসে না বাচ্চারা কাঁদে নিচে যত বাচ্চা কাঁদে আল্লাহর রহমতের দরে আয় তত বেশি ঢেউ উঠে আল্লাহর তত ভালো লাগে বুড়া মানুষের পেটের ভিতরে পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে গেল যখন আড়াইটা বাজে দুটা চল্লিশ যখন হইলো আরো বেশি অবস্থা খারাপ ছেলেরা আর আও খাওয় করতে লাগলো কেন এতক্ষণ খাবার আসে না কিছুক্ষণ পরে দেখা যায় দুইটা মোটা মানুষ কালো একজনের মাথার উপর বিরাট ডেক্সি এক হাজার পিস ছাগলের কোরমা এক নম্বর গি দিয়ে পাকানো আরেকজনের মাথার উপর বিরাট লাই ঝুরি দুই হাজার পিস নান রুটি ছোট হয়ে গেছে এসে বললো তোমাদের সর্দার কোথায় সর্দার তাড়াতাড়ি আসলো বেশি কি দেওয়া যে মেয়ামানকে বসা বসো একটু পানি খাও চা খাও বলার টাইম রুটি নিয়ে দৌড়া দৌড়ি রুটি নিয়ে কারাখারি হয়ে গেল এই দুইজন এই ফাঁকে চলে গেল। কোথায় গেল বিদেশি মশলা তারপরে খাওয়ার পরে পঞ্চাশ টুকরার মতো ছাগলের করমা পঞ্চাশটার মতো রুটি অতিরিক্ত রয়ে গেল এক্সেসিভ উদ্বৃত্ত সার প্লাস সর্দাররা পরামর্শ করে বললো ইতিমধ্যেই টাকা নিয়ে আসছে যে আমাদের তো টাকা এসে গেছে ফেরত দেওয়া দরকার আর মোবারকবাদ দেওয়া দরকার তিনি আমাদেরকে তো উন্নত মানের রুটি পাঠিয়েছেন এই আল্লাহ মোবারকবাদ দেওয়া দরকার পরামর্শ একজন মানুষ তার মাথার উপর প্রথমে এর উপর লাই দিই তাকে করে দিল মাগরিবর পরে যে তুমি গিয়ে আল্লাহ আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে মুবারকবাদ আসো এবং মদিনা শরীফ গেছে বিশ্ব নবী রহমতুল্লাহ আলমদিনার মুান্দায় সাহাবাইকার নিয়ে বসে আছেন এই লোক গিয়ে বলে সালাম রসুল আল্লাহ দেখি নাই শুধু দূরের কথা এইরকম মজাদার রুটি মারো আইনা তা আমান আতিয়াবো আকসারা পরিমাণও বেশি আতিয় বেশি পবিত্র কুব বিশি সুস্বাদু আতিয়াবু আক্তার মা যেগুলো আপনি আমাদের জন্য পাঠিয়েছেন এরকম মজার খাবার জীবনে দেখি নাই বনু আশারের তিনশো জনের পক্ষে আপনাকে মোবারক আল্লাহ রসুল বলেন কি রুটি কি এই যে ডেকসি এই যে রুটি বলো কি কি ডেকসি কি নামা উল্টে দেখে যে কিছু গোস্ত আছে কিছু রুটি আছে খুঁজবো মো মো করে মো করে গোস্ত হুঁজব তখন এই লোক বলে হজরত সকাল বেলা আবদুল্লাহ আসে নাই বল কোন আব্দুল্লাহ আমরা সকালবেলা আপনার কাছে আমি কোন খাবার পাঠাই নাই আল্লাহ রসুর বলেন আমি আল্লাহর কুদরতর পরীক্ষা করি আব্দুল্লাহ কো দেখছি মেকছি ডেকে আবদুল্লাহ ডাকতে গেছে আবদুল্লাহ তো বুঝতে পারছে যে আসছে বলে হাজী রাশ পূজা গাছ পূজা মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর আবাদতের জন্য দাবিতে হয়েছে আবার ইমান কামেল মুকম্মল তাহের মোতাহ এসেছিলাম সকাল বেলা দরজায় দাঁড়িয়ে সুরে হুদ শুনেছি আমি এই খাবার এই গোস্ত রুটি আমি পাঠাই নাই তোমাদের রিজিকের মালিক যিনি রোজা কাকুমুহ্লা তিনি তোমাদের রিজিক সরবরাহ করেছেন আসমান থেকে ওমা বিন আর্দ ই রিসির অতএব আমরা বিশ্বাস করি পৃথিবীর কোন দেশে যদি খাবারের অভাব হয়ে যায় আল্লাহ আসমান থেকে প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিতে সক্ষম ঠিক কিনা দারফুর দক্ষিণ আফ্রিকা দেশের নাম চাঁদ ছাতাটা দেশের নাম ছাতান সোমালিয়া না খেয়ে মানুষ মারা যায় আল্লাহ যদি রিজিকের মালিক হয় না খেয়ে মারা যায় কেন তবে রিজিক এর মালিক আল্লাহ দায়ী নয় সৌরেচার দায়ী সারা পৃথিবীতে যত জমি আছে মানুষ আছে ছশত পঞ্চাশ কোটি এই মুহূর্তে আসমানের নিচে সারা দুনিয়ায় যত জমি আছে এগুলো যদি বাক করে দেওয়া হয় খাবারের অভাব হবে না আল্লাহিনের মালিক আসুন আমরা তো অবাক করি আমাদের ইমানকে নবায়ন করি বাতের অভাব হবে পানির অভাব হবে বলে বাচ্চা বন্ধ করে দেওয়ার ইউরোপীয় সংস্কৃতি আমরা বর্জন করি আল্লাহ আপনাদের জানা থাকা দরকার হজরত আবু বকরিয়ালা মারা গেলেন পঁয়ষট্টি বছর বয়সে আল্লাহ রসুলের ইন্তেকালের দুই বছর তিন মাস দশ দিন পরে হজরত আবু বকরের ইন্তেকাল আসমাবিনতে হজরত আবু বকর তাল বিবি ওনার বয়স পঞ্চান্ন হজরত আবু বকরের বয়স পঁয়ষট্টি মেয়েদের বয়স যখন পঞ্চাশের উপরে যায় হাইজ না বন্ধ হয়ে যায় বাচ্চা হয় না সন্ন্য আয়াস হয় ঠিক সেই মুহূর্তে হজরত আলী বিয়ে করেছেন দুটো বাচ্চাও আছে হজরত আবু বকের ওই দুজনকেও নিয়ে গেছেন সাহাবাহিকা বিয়ে করেছেন বাচ্চা বেশি হয়েছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করার জন্য সারাদিন মুসলমান আছে সাতশত পঞ্চাশ কোটি मेल नामे विश्वनबी हजरत मुहम्मद सहबाई कलिका मत चलार प्रजोजना परेश